জাবির ইবনা আব্দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ওহুদের যুদ্ধের দিন কিছু সংখ্যক সকাল বেলায় সরাব পান করেন অতপর যুদ্ধে তারা শাহাদাত লাভ করেন সুফিয়ান রহমাতুল্লা আলাহিকে প্রশ্ন করা হল সেই দিনের শেষ প্রহরে তিনি বললেন এই কথাটি তাতে নেই এটা মদপান হারাম হবার পূর্বের ঘটনা সে সময় পর্যন্ত মদপানের অবৈধতা ঘোষিত হয়নি